السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين محمد ابن عبد الله عليه أبزل السلام واسك التسليم عليه وعلى آله واسحابه وازواده وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك নিয়ে কারণ কবিরাগুনা আজ আমাদেরকে গ্রাস করে ফেলেছে বিভিন্ন ভাবে আমরা হয়তো ইচ্ছায় অথবা অনিচ্ছায় জেনি অথবা না জেনি দিনে অথবা রাতে প্ররোচনায় অথবা বাধ্য হয়ে বিভিন্ন ভাবে আমরা আজ কবিরা গুনায় লিপ্ত হয়ে পড়েছি অথচ যা নিষেধ করেছেন রসুল সাল হারাম করেছেন এমন কবিরা গুণা থেকে আমাদের প্রত্যেকের বেঁচে থাকা উচিত আর কবিরা গুনা যদি ব্যক্তি বেঁচে না থাকে তবা যদি না করে তব্বুল আরমিন ক্ষমা করবেন না তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ইমানদার মাত্রই আজ शपथा गुना अपराधबा आदेश कर रसुल्लाहूलामी दिन राउबा कर रसुल्लाजे বিশ্ব মানবতাকে ডেকে বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ুম আকসার মিন 70 মাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তওবা করি দিনে আর রাতে 70 বারেরও বেশি এখন প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজে বলেছেন লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দমা মিন রসুল সালাহের পূর্বর সকল অপরাধকে ক্ষমা করে দিয়েছেন তিনি হলেন মাসুব তিনি হলেন নিষ্প তিনি নিরপরাধ কিন্তু তিনি তৌবা করেছেন কারণ আমাদের শিক্ষা দেওয়ার জন্যে আমাদেরকে তৌবা করতে উদ্ভুত যার অপরাধ নাই তিনি তৌবা করেছেন কারণ তিনি রব্বুল আলামিন কে যেমন ভয় করতেন তেমন ভালোবাসতেন আজকে আমাদের সমাজেছেন যে যাকে যত ভালোবাসে যত আপন মনে করে চেষ্টা করে সে যাতে কষ্ট না পায় এবং কাজ করতে খালি বলে আমার ক্ষমা করে দিবা গণ্যমান্যত কিছু পারে সামর্থ্য অনুযায়ী সব দেয় তারপরেও বলে অপরাধ হলো কি ভুল হলো কি কোন ত্রুটি হলো কি তার রবের কাছে অতি প্রিয় ছিলেন তিনি ছিলেন হাবিবুল্লা আল্লাহ সুফানা নিজে তাকে প্রিয় বলে আপন বলে বন্ধু বলে গ্রহণ করেছেন তাই রব আলমিনের জন্য নিবেদিত ছিলেন তিনিও চেয়েছেন তার দ্বারা যাতে রব্বুল আলমিনের নিষিদ্ধ কোনো কাজ না হয় তাই বারবার তহবা করেছেন ক্ষমা চেয়েছেন এক নম্বর তো আমাদের শিক্ষা দেওয়ার জন্য দুই নাম্বার। তিনি নিজের অবস্থান থেকে রব্বুল আলমিনের প্রতি তার ভালোবাসাকে পরিচ্ছন্ন করার জন্য করেছেন আর তিন নাম্বার অনেক ফকিহের মতে রসুল সাল্লাহবা করেছেন রব্বুল আলমিন তাকে আর আপন করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন রবুল আলমিন তার হাবিবকে মাকামে মাহমুদ দিয়েছেন যার আর কাউকে দেননি বন্ধুগণ রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম তৌবা করেছেন আজকে আমরা কে কদ্দুর কয় বা তৌবা করি কয়বার আস্তির বলি যদি উচ্চারণের মানে একশ যদিও সাবআন সাবিয়াররা আরবিতে সাবিয়ন সত্তর বলতে কেবল এক দুই তিন করে উনসত্তর সত্তর এমন অঙ্ক বুঝায় না বরং সত্তর মানে আলফা ইনফিনিটি অসংখ্য বুজানোর জন্য অগণিতবার বুঝানোর জন্যে রসুল হাসমের অভ্যাস ছিল তিনি ফরোজ নামাজ শেষ করি ডানে আকাশ তিনবার বলতেন আস্তাক ফের তারপর অনেকগুলো দোয়া করতেন চারটি বিখ্যাত বেশি প্রমাণিত আর অনেকগুলো দোয়া রয়েছে যেমন চারটি দুয়া পড়তে গিয়ে এক নম্বর বলতেন আল্লাহ وَمِنْكَ السلام تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامُ دين لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد يحيي ويميته على كل شيء قدير دين نبر اللهم لا مانع لما أعطيتا ولا معطي لما منعتا ولا ينفع ذا الجد منك الجد جدر اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اي قوتا قولر مدد توبا اي من শুধু তাই না রসুল সাল্লাম সাহায্য করেছেন যে ব্যক্তি দিনের শুরুতে একবার সৈদুল ইস্তেকবার পরে বিশ্বাস সহকারে ইমান সহকারে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যায় রব্বুল আলমিনের দায়িত্ব হবে তাকে জান্নাত দিয়ে অপরদিকে সন্ধ্যায় যদি একবার ইমান আর বিশ্বাস পড়ে সকাল হওয়ার আগেই যদি মারা যায় তিনি নিজেই তাকে জান্ন দিয়ে দেবেন সুফানটা পড়া উচিত শিক্ষা গ্রহণ করা উচিত মুখস্ত করে নেওয়া উচিত সৈয়দুল ইস্তকর হলো আল্লাহ রব্বিহ্লা বেশি কঠিন না শব্দগুলো খুব আকর্ষণীয় সুতরাং মুখস্ত করতে হবে পড়তে হবে শিখতে হবে তৌবা করতে হবে রব্বুল আলমিনের কাছে রসুল সাল্লাহ তালীলাম যদি সত্তর বার উচিত। তিনি সবসময় আমরা তো অপরাধী নিমজ্জিত বন্ধুগণ আসুন না তাই তৌবা করতে শিখি আর এই জন্যেই বন্ধুগণ আর পরস্পরকে তৌবা করতে উদ্বুদ্ধ করার জন্যই অপরাধ থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি করার জন্যেই আমাদের এই আয়োজন আল্লাহ আলোচনা করতে চাই আর তাহলে আল্লাহ সুফান রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া নিরাশ হওয়া যে আমার কিছুই হবে না রব্বুল আলমিন আমার কিছুই দেবেন না হওয়া আলমিন যারা নিরাশ হয় না রব্বুল আলমিনের রহমত থেকে যারা দূরে চলে যায় না রব্বুল আলমিন তাদেরকে তাদের পাওয়া চাওয়া সব দিয়ে দেন এর প্রমাণ রয়েছে ওরা বুল আলমিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বময় কর্তৃত্বের অধিকারী সকল ক্ষমতাবান তিনি রাত কে দিন করেন দিনকে রাত করেন জীবন থেকে মৃত বের করেন মৃত থেকে জীবন বের করেন সর্বময় কর্তৃত্ব তার সুতরাং তার দয়া থেকে না আমরা তো বাস্তবে দেখতে পাই মানুষ একজন আরেকজনের কাছে কিছু চাইলে করি কোনো আরবি কবি সুন্দর করে বলেছে এবং সাধারণ মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে পার্থক্য হল ইস আল্লাহ আল্লাহর কাছে বার যদি না চাও আল্লাহ রাগ করেন আর বনিয় তার কাছে কেউ কোন কিছু চাইবে সে রাগ করে কাছে চাইলে রাগ করে আর আল্লাহ কাছে না চাইলে তিনি রাগ করেন তাই হতাশ কেন নিরশ কেন বুল আলমিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বুল আলমিন সবকিছুর ক্ষমতা রাখেন তিনি দিতে পারেন দেন এবং আল্লাফান এমন অসংখ্য দলিল উপস্থাপন করেছেন শর্ত হলো একটি ব্যক্তি আল্লাহর প্রতি যথাযথ রাখবে বিশ্বাস করবে যে আল্লাহ সবকিছু দিতে পারেন সব কিছুর উপরে ক্ষমতাবান যা ইচ্ছা তা করেন আল্লাহ আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা বান তবে ঠিক রাখতে হবে বিশ্বাসটা অটুট এবং বিশ্বাস যার যতটুকু রব্বুল আলমিন তাকে ততটুকুই দেন ততটুকুই দেন যে কারণে হাদিস একুশ্রীতে এসেছে সুতরাং আপনি নিরাশ হচ্ছেন আল্লাহর প্রতি আপনার ধারণাটাও দুর্বল তাই নিরাশ হচ্ছেন বন্ধুগণ নিরাশ হওয়া কবি রাঘুনা আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন প্রতি সোমবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় সালাম আলাইকুম আহমাত বন্ধুগণ ছুট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম নিরাশ হওয়া যাবে না কারণ নিরাশ হওয়া আল্লাহ নিজের ইমানের দুর্বলতার প্রমাণ আল্লাহ সত্তার সাথে গুণ এবং সত্তার সাথে সাংঘর্ষিকতার প্রমাণ নিজেই তো হাদিসে কুৎসিতে তাই আমাদের জানিয়েছেন রসুস হাসান বলেছেন আনা বিজন্যী আমি আমার বান্দার তার ধারণার মতো আচরণ করি তাই আপনি যদি রব্বুল আলমিনের প্রতি ধারণা করেন যে রব্বুল আলমিন আমাকে কিছুই দেবেন না নিরাশ হয়ে যান তাহলে আপনার জন্যে শুকনো আর ব্যর্থতা ছাড়া আপনার জন্যে ধ্বংস চড়ার কিছুই অবশিষ্ট থাকবে না धारणा करतेमय करी पापी अपराधी कामान आल्लार्कमें देषा करते रब्बुल आलमीन के, के आपन कर पार चेष्टा करते कारण जे व्यक्ति अब्लाफान के निजे आपन कर पार चेष्टा करपराधी होते कि से निराश है ना आज अनेक बेपारे निराश निराश।, निराश।, निराश।, निराश निराश हो जानेशन एक उदाहरण दिए बोली दम्पतर ऐसे मेना चिकित्सा देशे विदेशे गड़े बगेबारे निराश ना आल्ला देश सन्तान हा तराश हताश निराश बंधुगण আপনার জন্যেই যেন কোরআন একটি দলিল তুলে ধরেছেন তারা সবসময় টকবগে সুপুরুষ ছিলেন অতি সুন্দর সুদর্শন তো জাকারি আলী হিসালাম সুন্দর সুদর্শন সুপুরুষ হয়ে বেগম সাহেব স্ত্রীকে নিয়ে জীবনে সুন্দর সংসার করেছেন কিন্তু সন্তান পান নাই যৌবন গিয়েছে বিবাহ করেছেন যৌবন গিয়েছে যৌবনের শেষে প্রৌরত্ব গিয়েছে তাও সন্তান হয় নাই বৃদ্ধ অতি বৃদ্ধ এই অবস্থায় মারিয়ামা আলাইহ সালামের তত্ত্বাবধান করতে গিয়ে মারিয়ামা আলি হাসালসালামকে তিনি বাইতুল মকদাসের তত্ত্বাবধায়ক হিসেবে এমন এমনকি মারিয়ামা আলী আত্মীয় সম্পর্কে সব দিক থেকে এক বিশেষ নিদর্শনের বাস্তবতায় তিনি অনেকেই চেষ্টা করেছিল যে মারিয়ামা আলী হাসালাম তার মা বাবা বিশেষ করে মা তার গর্বে থাকা অবস্থায় তাকে বাইতুল মাক্তাসের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার রব আমি আমার পেটে যা আছে তা তোমার জন্য উৎসর্গ করে দিলাম উঠে দিয়েছেন স্বাধীন স্বাধীনভাবে আমার পেটে যা রয়েছে তা তোমার জন্য উৎসর্গ করে দিলাম মিন্ ইন্নকি আলিম কবুল করো আমার থেকে তুমি সর্বশ্রুতা সর্বজ্ঞানী পরে যখন প্রসব করলেন হবে কিন্তু যখন প্রসব করলেন দেখলেন এটি কন্যা বললেন রব্বি ইন্নি আমার রব আমি তো কন্যা সন্তান প্রসব করলাম রব্বুল আলমী বলছে রব্বুল আলমিনে তারপর করার জন্য দায়িত্ব নিতে চাইলেন রব্বুল আলমিন একটি সুন্দর নিদর্শনের মাধ্যমে মারিয়ামা আলি হাসালামের তত্ত্বাবধানের দায়িত্ব জাকারিয়া আলীহ সালামকে দিলেন আর তা ছিল শ্রুতবাহী নদীর মধ্যে কলম নিক্ষেপ করবে যার কলম শ্রুতের মধ্যে দাঁড়িয়ে থাকবে তিনি মারিয়ামা আলী হাসালের কলম দাঁড়িয়ে থাকলো সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে রব্বুল আলমিনের নির্দেশনায় তিনি লাভ করলেন মারিয়াম আলী হাসালুসালামের তত্ত্বাবধায়নের দায়িত্ব তো মারিয়ামা আলী হাসালাম বাইতুল মাকদাসের নির্দিষ্ট কক্ষে থাকেন একতা গিয়ে দেখলেন জাকারিয়া আলী হিসালাম মারিয়াম অসময়ের ফল মূল খাচ্ছে ইতিহাস জাকারিয়া আলী হিসালের প্রশ্নের উত্তরে মারিয়াম বললেন আমার আল্লাহর পক্ষ থেকে আসছে ইচ্ছা বে হিসাব খাবার দেন এই দেখে জাকারিয়া আলী সাল্লা হৃদয়ে অতিবৃদ্ধ বয়সে সন্তানের ভালোবাসা জাগ্রত হলো মেয়ে পক্ষ থেকে ফলমূল পে আর বলছে আল্লাহ যাকে তাকে দেন ও আল্লাহ। এমন মেয়ে তা আমার একটা সন্তান দাও না জাকারিয়া আলী সাল্লা সাল্লাম বৃদ্ধ অতিবৃদ্ধ মারিয়ামা আলীহাসাল্লামকে দেখে আবেগ তারিত হয়ে ভালোবাসায় রব্বুল আলমিনের কাছে সন্তান চাইলেন তবে চাইতে গিয়ে কি অন্য কোথাও গেলেন নামাজে দাঁড়ালেন নামাজে গিয়ে নামাজে দাঁড়ালেন আল্লা তুমি তো কিছু পারো আল্লাহর প্রতি ইমান ছিল নির নামাজে দাঁড়িয়ে রব্বুল আলমিনের কাছে নিজের আকুতি প্রকাশ করলেন নামাজ শেষ হতে পারে নাই করে নিমাল উঠিয়ে দিয়েছেন ফানাদুলমাল ইকাতু তাকে সে দাঁড়ানো ছিলেনা তার নামাজরত অবস্থায় রব্বুল আলমিনের পক্ষ থেকে দোয়া কবুলের একেবারে সুন্দর সংবাদ নিয়ে এমনকি পুত্র সন্তান জন্মাবে তার নামটাও রেখে সুন্দর করে সংবাদ দিয়ে দিলেন আপনাকে এবার অতিবৃদ্ধ জাকারি আলী সালাম তিনি নিজেদের বিশ্বাস করেন তার রব দিবেন। কিন্তু তিনি বললেন আল্লাহ কেমনি আমার সন্তান হবে যৌবন গেল প্রৌরত্ব গেল বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে এখন সন্তান অথচ আমরা আমার স্ত্রী তো বন্দা আমার স্ত্রীর সন্তান কখনো হয় নাই সে সেবৃদ্ধা বন্দা বলেন এমনি হবে কাজালিক এমনি আল্লাহর নির্দেশ তাই সন্তান হবে তো যে রব্বুল আলমিন তবে জাকারি আলী হিসেবে পরে বললেন আল্লাহ একটি নিদর্শন দাও রব্বুল আলমিন বলেন নিদর্শন হলো তুমি তিন দিন তিন রাত বুকে উচ্চারণ করে কথা বলতে পারবা না ইঙ্গিত ছাড়া তো সন্তান তো হলো অতি আর বন্দা বৃদ্ধ এবং বন্দা দম্পতিকে রব্বুল আলমিন সন্তান দিতে পারেন ক্ষমতা রয়েছে কোরআন কেলিমাল্লা উঠিয়ে ধরেছে সুতরাং সন্তান হয় না বলি নিরাশ না কোনো ব্যাপারে নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া কবি রাখো না এর দ্বারা অভ্যাস ভাওয়ানা হো তাহলে মহান আর গুণের উপরে আঘাত করা হয় আমার সকল বান্দাদেরকে আমার সকল আব্দুহ যারা নিজের নিজেদের উপর জুলুম করে ফেলেছে তারা যাতে নিরাশ না হয় আল্লাহ রহমত যে আল্লাহ তাদের কিছু দেবেন না এটা যাতে না হয় বোহারের হাদিসে রয়েছে হাদিস শরীফ আসছে রসুল সাল আলী সাল্লামের সামনে একবার যুদ্ধ বন্দীদেরকে আনা হলো আর আলাদা আলাদা ছিল নারী পুরুষ শিশু যুদ্ধবন্দিদের মধ্যে একজন নারী তার বাচ্চাকে দেখে দ্রুত গতিতে বাচ্চাকে কুলে নিয়ে সবার সামনে আদর করতে গেলো দুধ খাওয়াতে লাগলো রসুল সাল্লাহাম বললেন দেখো এই যে মা বন্দী বন্দিনী থাকা অবস্থায়ও তার সন্তান দেখে বেহুশ হয়ে গিয়েছে সন্তান থেকে পাগলের মতো তাকে কুলে নিয়েছে আদর করছে সবার সামনে তাকে আদর করছে দুধ খাওয়াচ্ছে এই যে ভালোবাসা নিজের অবস্থান ভুলে গিয়েও সন্তানের ভালোবাসায় মা যেমন সন্তানকে কুলে নেয়ালার ভালোবাসা এর চেয়ে অনেক অনেক গুণ বেশি সুতরাং তার থেকে নিরাশ কেউ হওয়া উচিত না। যদি নিরাশ হয় সে তো আল্লাহর গুণের সাথে বিশ্বাসঘাতকতা করে তাই কবিরা গুণ আদ্ধ গণ না আমরা সবাই মিলে আল্লাহ কর্তৃত্বময় তিনি মতি তিনি দাতা তার উপর নিজেরা ইমানটাকে বৃদ্ধি করি তাকে আপন করে কাছে পেতে শিখি নিরাশ নই হতাশ হব না আল্লাহ সুফান আল্লাহ নিরাশ আর হতাশ হওয়ার মতো কবিরা গুনা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আমিনামালাইকুমুল্লা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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি1518 শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড